पीस टी मानवतार समाधान বাংলা মানবতা সমাধান আল্লাহ লাইক রহমতুল্লাহাত দুরের কাছের सम्मानित दर्शक श्रोता जरा नियमित आयोजनभोग विश्व विभिन्न अवस्थान दूरदर्शनर सामने अपेक्षमान ते सकल के आतरिक सलम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारे सामने आकिदा विषयक आलोचनार पर्वभित्तिक उपस्थापन अनेकगुलो पर्व इतिम्य दिए আমরা চলমান আলোচনায় রাসুল উল্লাহ সাল্লি হাসাল্লামের সন্না এটা জীবনের সর্বক্ষেত্রে পালনীয় অনুসরণীয় এবং এর প্রতি গভীর যে আকিদা বা বিশ্বাস পোষণ করতে হবে তার প্রয়োজনীয়তা সম্পর্কে বলছিলাম আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি তা হলো রসুল্লাহ সাল্লি ভাসাল্লাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন সেখানে স্বরাষ্ট্র যে নীতি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে এখন যেমন বিভিন্ন দেশে একটি মন্ত্রণালয় পরিদৃষ্ট হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের নীতি কেমন ছিল স্বরাষ্ট্রনীতি চরিতার্থ করতে তিনি কি ধরনের সুনাম আমাদের সামনে রেখে গিয়েছেন তার বাস্তবসম্মত আলোচনা আমরা আপনাদের সামনে রাখব আসুন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন আমি সে সমস্ত প্রাজ্ঞ আলোচক মন্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই এসেছেন শেখ আব্দ বিন ইউসুফ আসসালাম এবং আসছেন শেখ আহমদুল্লাহুল্লাহ এসেছেন শেখ হাসান জামিল এবং এসেছেন শেখ আকরমানী সুপ্রিয় দর্শক শ্রোতা উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি আমরা নবী মোহাম্মদ সাল আলি আসসালামকেই জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয় ব্যক্তিত্ব বা অনুসরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করব এটা আল্লাহ সুবাহন আহমতালার নির্দেশ সুতরাং নীতিতে কিভাবে শূন্য প্রতিফলন হয়েছে এবং তা কতখানি অনুসরণীয় এ ব্যাপারে আলোকপাতের জন্য প্রথমেই আমি শেখ আকরামুজামান সাহেবকে আহ্বান করব দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সন্ন্যার আলোকে স্বরাষ্ট্র নীতি বা রসুল সাল্লাহ আলহিহাল্লাম তার যেই সমাজকে তিনি গড়ে তুলেছেন তাদের জন্য রাষ্ট্র অবস্থাকে দুর্নীতিমুক্ত করতে দুষ্টের দমন এবং সৃষ্টের পালনে কি ভূমিকা প্রথমত আর কি রাষ্ট্র গঠন আল্লাহর রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম রাষ্ট্র গঠনের তিনি ওয়াহি ওয়াহিভিত্তিক যে নীতি অবলম্বন করেছেন সেটা আমাদেরকে আগে জানতে হবে তার কারণ ভিত্তিক বিধানে তিনি তার কারণ একটা রাষ্ট্রের কিন্তু তিনটা বলা যেতে পারে উপাদান অনিবার্য তিনটা উপাদানের প্রয়োজন একটা হলো জনগণ প্রথম জনগণ না থাকলে রাষ্ট্র হবে কি করে তারপরে একটা জমিন ভূখণ্ড একটা ভূখণ্ড তারপরে সেই ভূখণ্ডের প্রতি আধিপত্য বা ক্ষমতা সর্বত্ব আমরা একটা ভূখণ্ডে জনগণকে সুখ নির্ভয়ে বসবাসের যে পরিবেশ সেটাই আল্লাহ রসুল সাল আলহিম কিন্তু অবলম্বন করেছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন মক্কায় ছিলেন তিনি কেবল আল্লাহ তুবরকতলার দায়িত্ব তহিদের প্রচার শুরু করেছেন তখনই কিন্তু মক্কানগরীর সেই নেতৃস্থানীয় লোকেরা আতঙ্কিত হয়েছিল এবং এই দাওয়াতকে অপছন্দ করেছিল রসুল সাইলসাল্লামকে নিবৃত করার জন্য তারা রসুল সাইলসাল্লামকে এই মক্কানগরীর নেতৃত্ব দিয়ে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম সেই নেতৃত্ব গ্রহণ করে তার কারণ যদি নিজের গোড়া জনগণ না হয় তাহলে তাদের নিয়ে কোনো রাষ্ট্র হবে না তাদের নিয়ে কোনো ক্ষমতাও অর্জন হবে না যদি জনগণ অন্যের আমি কিভাবে শাসন করব সরকার করবো সরকারের শাসক হতে চান না তো রসুল্লাহ সাল আলহিসাল্লাম এই কারণে তখন মক্কানগরী অলরেডি তার রাষ্ট্র হিসেবে দিয়ে দিচ্ছিল উনি পরিচালনা করবেন কিন্তু আল্লাহর রসু সাল্লাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি যেহেতু নবী এবং আখিরি নবী আল্লাহ তো বরকত আল্লাহর অবুদিয়াত প্রতিষ্ঠায় হলো তার দায়িত্ব আল্লাহর তৌহিদ কায়েম করাই হলো দায়িত্ব আল্লাহর বান্দদের উপরে আল্লাহর তৌহিদ অবুদিয়াত কায়েম করতে হবে তাই তো উনি প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি মনোনিবেশ করেছিলেন ইসলামী রাষ্ট্রের প্রথম উপায় গিয়ে মাদানি জীবনে এবং জি ধন্যবাদ আপনাকে চমৎকার বলছিলেন আমাদের মহতারাম আসলে রাসুলল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লামকে আল্লাহ তালা যে দিন দিয়েছেন এই দিনে কোনো অপূর্ণতার সাইড নাই আর একটি রাষ্ট্র পরিচালনা করা এটি মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং অন্যতম মৌলিক একটি শাখা বা বিভাগ হল স্বরাষ্ট্র বিভাগ বিভাগ রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তাঁর জীবনের সব বিভাগগুলোকেই পরিচালনা করতেন যেই চেতনার ভিত্তি থেকে চেতনা এবং আঁকিদা এই বিষয়টি মূলত সব জায়গায় প্রতিফলিত হবে আল্লাহ স্মাতণে কেমনি ইঙ্গিত করেছেন আমরা স্বরাষ্ট্র থেকে নিয়ে তার জীবনের যে কোনো বিভাগ নিয়ে আমরা আলোচনা করি না কোন প্রতিটি বিভাগকেই ওই ভিত্তিক তিনি পরিচালনা করতেন আর যেটি শেখ বলছিলেন চাপিয়ে দেওয়ার কোনো নীতি রসুল আকরাম সাল্লা সাল্লামের ছিল না তিনি মানুষকে একটি আদর্শ স্বরাষ্ট্র নীতি উপহার দেওয়ার জন্য যেটি দরকার সেটি করেছিলেন প্রথম সেটি কি সেটি হল মানুষের অন্তরে তাকোয়া আল্লাহ ভীতি এবং আখারাতের ভয় জবাবদিহিতার বোধ এগুলা জাগ্রত করেছিলেন করার ফলে হয়েছিল যেটা সমস্ত সাধারণ যে বিভাগগুলো থাকে একটি রাষ্ট্রের নিরাপত্তার জন্য সেগুলো তার যুগেও ছিল কিন্তু এই সমস্ত বিভাগগুলোর চাইতে গুরুত্বপূর্ণ যেটি উনি খুব গুরুত্ব দিয়েছেন যে পয়েন্টটিকে সেটি হলো প্রত্যেকটি জনগণ আল্লাহ ভীতি তথা তাকোয়ার সম্পদ অর্জন করবে এর ফলে কি হবে একটি রাষ্ট্রের সমস্ত আইনগত বিষয়গুলো ভারসাম্যপূর্ণ একটি অবস্থায় সেখানে চলে আসবে আমরা দেখি ওনার জীবনে অপরাদের যে প্রবণতা সব যুগেই ছিল তার যুগেও ছিল কিন্তু আজকের যুগের সাথে আমরা যদি তুলনা করি পৃথিবীর সমস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়গুলো তাদের সফলতার জন্য কত রকম বাহিনী তারা তৈরি করেছেন কত নীতি প্রতিদিন আবিষ্কার করছে কিন্তু অপরাদের মাত্রা কিন্তু থামানো যাচ্ছে না রসল্লাহ সাল্লিয়াল্লাম রাষ্ট্রের আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাধিক যে বিশ্বটি গুরুত্ব দিয়েছেন ওহির ভিত্তিতে সেটি হল যে জনগণের মাধ্যমে এরপরে অপরাধ হয়ে যাবে অপরাধ হয়ে গেলে সেই অপরাধ দমনের জন্য কোন রকম ছাড় না দিয়ে তিনি শাসন করতেন এবং যাকে যতটুকু দরকার সুন্দর বলছিলেন আপনি যে আমরা শেখ হাসান জামিলের কাছে যাচ্ছি ব্যাপারে আপনার ধন্যবাদ আপনাকে ইন আলহামদুলিল্লাহ আহমদুহনসল্লা আলাহ রসুলকরিমাবাদ শেখ আহমেদুলিল্লাহ যে বলছিলেন যে হজরত রসুল করিম সাল্লাহ বা আলিহ্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন অভিভাবক হিসেবে একজন নবী হিসেবে তার জীবনের প্রতিটা ক্ষেত্রই তিনি মূল যে বিষয়টাকে ধরে নিয়েছেন যার ভিত্তিতে চলতে হবে এই কথাটাই আসছে আসলে ওহির ভিত্তি এবং তিনি তাই করেছেন শেখ একটা শুরুতে একটা প্রসঙ্গ এনেছিলেন যে রাষ্ট্রের মূল যে বিষয়গুলো যারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য এগুলো অত্যন্ত জরুরি বিষয় যে রাষ্ট্রের যে মৌলিক যে বিষয়গুলো আছে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের যানমারের নিরাপত্তা এই বিষয়গুলোর ক্ষেত্রে হজরত রসুল করিম সল আলী ওসাল্লাম প্রেশার ক্রিয়েট করে বা পুলিশ নিয়োগ করে এই নীতিতে রসুল কখনই আগান নাই। এবং রসুল যেটা বলেছেন সেটা কার্যত হওয়ার পেছনে সবচেয়ে বড় যে কাজটা করেছে তিনি কখনোই তার বিরুদ্ধে যান কখনোই না আমাদের সামনে এক হাদিস আসছে যে সুপারিশের জন্য পাঠানো হলো রসুলের প্রিয় ব্যক্তি হাজার কি বলেছিলেন দণ্ড মৌকু জন্য সুপারিশ করা হয়েছিল একজন সম্ভ্রান্ত যদি চুরি হাত অবশ্যই আমি তার হাত কেটে দিতাম আজকে সমাজে বিশৃঙ্খলার পেছনে যে সবচেয়ে বড় কাজটা সবচেয়ে বড় বিষয়টা যেটা কাজ করে সেটা হচ্ছে স্বজন প্রীতিমূলক আচরণের তাহলে আপনি বলতে চাচ্ছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আল্লাহ নবীর সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেখানে খাড়া করেছিলেন সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বচ্ছতা বা নিরপেক্ষতা শুধু দর্শক শ্রোতা শুনছিলেন আমাদের আলোচনা স্বরাষ্ট্রনীতিতে রসুল করিম সাল আলী হাসাল্লামের সন্ন্যার প্রতিফলন আসুন আমরা ওই পর্যায়ে ছোট্ট একটু বিরতি আপনাদের সম্মুখে নিচ্ছি স্বল্প সময়ের এই বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে যথাযথভাবে প্রত্যাবর্তন করবো ইনশাআল্লা ততক্ষণ সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা आलोचना शुनि धारा प्रोग्रामे सर चोक रख केवल मात्र पीछे शेष पथ जाके महान आल्ला उल्लेख कर सकाले मनी मुखार अबू हर रजूल सल्लाम प्रत्येक क्या अवलम्बन करे तुम्हारे नहीं जिज्ञेस करल हे आल्ला रसुल सल्लाहअल्लम आपनी जब आल्ला रहमत और क्षमा छड़ा जानना जो সেহী মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জন্নাত ও জাহান বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার সাতশো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 कुरान बुजवार जी की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন আলিকুম রাহমতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা বিষয়ক আলোচনায় রাসুলের সন্ন্যাস সম্পর্কিত আকিদা জীবনের বিভিন্ন স্তরে কেমন হবে সে কথা আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে নবী মোহাম্মদ সাল্লাহআলি আসাল্লামের স্বরাষ্ট্রনীতি কেমন ছিল সেটাই আলোকপাত করছিলাম আসুন আমরা এই আলোচনার ধারাবাহিকতায় আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই যে শেখ আব্দুর রাজাক জি আলহামদুলিল্লাহ বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ আসলে দেশ পরিচালনায় আভ্যন্তরীণ নীতিমালা ও কার্যক্রমের যে স্থান হয় সেই স্থানকে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর এই কাজ পরিচালনা মূলত যার হাতে থাকে তাকেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী রসুল সাল্লা আলি সাল্লামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল মসজিদ নবাবী আর তিনি নিজেই এই দায়িত্ব পরিচালনা করতেন তবে তিনি পরিচালনার জন্য পরামর্শ দেওয়ার জন্য অনেককেই সাঁতে রেখেছিলেন যার মধ্যে আমরা উল্লেখযোগ্য বলতে পারি অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালো ওমর রাজি আল্লাহ তালহ উসমান রাজি আল্লাহ তাল আলী আরও অনেকেই যা বিভিন্ন পর্যায়ে যা বোঝা যায় এবং তিনি ওখান থেকে এসব কাজ পরিচালনা করতেন আমরা দৃষ্টান্তস্বরূপ একটি ঘটনা এবং একটি বাস্তবায়ন নীতিমালা পেশ করতে পারি তিনি ওখানে বসেই পরামর্শ করতেন যোদ্ধা যারা বন্দী হয়েছে বদরের যুদ্ধে তাদের কি করতে হবে এ ব্যাপারে তিনি পরামর্শ করেছিলেন সাহাবিবনের সাথে অবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালো পরামর্শ দিয়েছিলেন তাদের কিছু পয়সা নিয়ে ছেড়ে দিতে হবে অমর রাজিউল্লাহ তালাহ পরামর্শ দিয়েছিলেন তাদের হত্যা করতে হবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম গ্রহণ করেছিলেন আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তৌলের নীতি যদি আল্লাহর সিদ্ধান্ত ছিল অমরাজনার যেটা পছন্দ ছিল সেটাই সিদ্ধান্ত না পছন্দ ছিল পছন্দ ছিল জি পছন্দ ছিল তো এখানে তার এই কার্যক্রমের স্থানে তিনি পরামর্শ করতেন এটা আমরা বুঝতে পারছি এবং ওখান থেকেই তিনি বাস্তবায়ন করতেন তার একাধিক ঘটনার একটি ঘটনা হলো এই যে রাস্তায় একজন মহিলা যান যায় যায় কে তাকে পাথর দিয়ে মেরেছে পড়ে আছে রাসুল রাসুলসাল্লা সাল্লাম লোক পাঠালেন বললেন যে খবর ন খবর নিতে গিয়ে তার সামনে বলা হলো তোমাকে অমুক মেরেছে তোমাকে অমুক মেরেছে তোমাকে অমুক মেরেছে তখন একজনের নাম বলতে ওই মহিলার কিছু জ্ঞান আছে কিন্তু কথা বলতে পারে না এইভাবে তাকে মারা হয়েছে ইসারাই তখন দেখা গেল যে একজন ইহুদির নাম উল্লেখ করতেই এটা বের হয়ে আসলো তখন রাসুল সাল্লি সাল্লাম বললেন ওকে দুইটা পাথরের ভিতরে তার মাথাটা রেখে চাপা দিয়ে তাকে তার কর্মলেন আবু দাউল সোহেহাদিস মানে ওই যে মেরেছে ইহুদিকে যে ইহুদি মেরেছে এই মহিলাকে তাকে তাকে এইভাবে মারার জন্য আল্লাহ রাসুল আদেশ করলেন আবু দাউদ সোহেহাদিস অত্রহাদিসের বিবরণে বোঝা যায় যে এটাই ছিল তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নবাবী এবং এখান থেকে তিনি কাজ পরিচালনা করতেন যা ছিল পরামর্শ দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ আমরা আগেই বলেছিলাম যে একটা রাষ্ট্রের বডি বা রুকুন বলা যেতে পারে ভিত্তি হলো তিনটে জিনিস আর যদি আমরা যোগ করি সেটা অবশ্য এর আওতাভুক্ত হবে বলেছিলাম যে জনগণ ভূখণ্ড সার্বভৌম এবং ক্ষমতা মানে এই জনগণ এবং এই ভূখণ্ডকে রক্ষার ক্ষমতা এবং এই দায়িত্বশীল একটা রাষ্ট্র হ্যাঁ তা আলহামদুলিল্লাহ জনগণের ক্ষেত্রে আমরা যে আলোচনাগুলো করে আসছি এগুলো হল জনগণের নিরাপত্তার ব্যাপার একটা রাষ্ট্রে অবশ্যই জনগণের সার্বিক স্বার্থ দেখতে হবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মদিনাই প্রথমে যেটা রাষ্ট্র গঠনের নিয়ম নীতিমালা গ্রহণ করলেন সেটা কি মোসাফ বিন ওমেরকে রসস হয়ে কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন এই কোরআন পড়িয়ে পুরা মদিনাবাসীকে সে মুসলিম বানিয়ে ফেললো ঘরে ঘরে ঘরে ঘরে ইসলামী রাষ্ট্রের তৈরির নিয়ম সেটা হলো এলম দাওয়াত আমাল এই তিনটা দিয়ে কিন্তু জনগণকে তৈরি করতে হবে তারপর যখন হিজরত করে চলে আসলো মক্কা থেকে মদিনায় তখন কিন্তু এই যে একটা বিরাট জনগোষ্ঠী মহাজের গ্রুপ এরা কিন্তু বিরাট ধরনের বিপর্যয় অবস্থার মধ্যে ছিলেন বিপর্যস্ত অবস্থা চিন্তা টেনশন তাদের কি অর্থ সম্পদ নাই ঘর নাই আত্মীয় স্বজন ফেলে এসেছে আত্মীয় স্বজন নাই আল্লাহ আকবর জনগণের একটা বিরাট অংশ যারা হিজরত করে এসেছে সবাই এরকম অবস্থার মধ্যে তো আল্লাহ রসুল কত রাজনীতিবিদ ছিলেন প্রথমেই তিনি কি করলেন এই যে জনগণের ভিতরে একটা শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তিনি ভ্রাতৃত্ব কায়েম করলেন এই ভ্রাতৃত্ব কায়েম থেকে কিন্তু সব কিছু আসবে যদি জনগণ শৃঙ্খলা হয় এক মন না হয় এক চিন্তার না হয় এক সিদ্ধান্তের না হয় তখন কিন্তু হবে না একটা স্বরাষ্ট্র নীতি অবলম্বন করতে গিয়ে আল্লাহ নবীর সর্বপ্রথম জনগণের মধ্যে এটা ঐক্য সংহতি শৃঙ্খলা তিনি অ্যাপ্লাই করেছিলেন বা সেটাই আগে তিনি বাস্তবায়ন করলেন একটা সেটা হল আর এইটা নির্ভরশীল যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন আসলে ইসলামী রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়টা কেমন হওয়া উচিত এটা বলতে গিয়ে কথাটা বলা তখন তিনি তৎকালীন মহাদ্দ আজাদ হাসান বসরি রহমতুল্লাহ আল এর কাছে পরামর্শ চাইলেন যে আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে পারি ওইটা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটা অত্যন্ত জরুরি বিষয় তিনি যে পরামর্শটা দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে অর্থাৎ হাসান বুসির রহমতুল্লাহ আলাই হাজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে বলেছেন যে আপনি একজন রাখালের মতো হয়ে যাবেন রাখালের কাজটা কী রাখালের কাজটা হচ্ছে তার পশুর জন্যে একটা নিরাপদ জায়গা বের করা যেখানে সে বিচরণ করতে পারবে নিরাপত্তার সাথে ঠিক আপনিও জনগণের জন্যে তাদের যে চরণভূমিটা এটাকে নিরাপদ করবেন নিরাপত্তার জন্য যা যা করণীয় সমস্ত ব্যবস্থাই আপনাকে নিতে হবে সেটা এতক্ষণ যেটা আলোচনা হচ্ছিল সেটা যদি ওর আনের কথা বলে তা কাসিল করানো যায় সেটাও একটা পন্থা সেটা যদি পুলিশ নির্ধারণ করে যে প্রক্রিয়াই হোক না যেই প্রক্রিয়াই হোক যেই প্রক্রিয়াই হোক আপনি জায়গাটাকে নিরাপদ করুন এক দুই নাম্বার হচ্ছে রাখাল তাকে এই ভেতরকার দুশন থেকে হেফাজত করে ভেতরকার দুশন মানে যে আপনার রাখাল আপনার সম্পদ আপনার খেত খাবে এখানে যেন অন্য কেউ শরিক না হয় প্রত্যেকের জীবনের নিরাপত্তার সাথে সাথে তার মালের নিরাপত্তার ব্যবস্থা এটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তিন যে আপনার এই জীব জন্তুকে যেন বাহির থেকে কোন পশু আক্রমণ করে না খেয়ে ফেলে রাখতে হবে ভেতর থেকে আক্রমণের শিকারও যেন না হয় বাহির থেকে আক্রমণের শিকারও যেন না হয় ওই রকম একজন রাখাল যদি হয় তাহলে তার এই পশুগুলো নিয়ে তিনি নিরাপত্তার সাথে ঘরে ফিরতে পারবেন তার যেটা উদ্দেশ্য সেটা সাধন হবে ঠিক ইসলামী রাষ্ট্র কেন যে কোনো রাষ্ট্রের মধ্যে যদি যারা মন্ত্রণালয়ে কাজ করেন যারা এই দায়িত্বে আছেন তারা যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখেন যে আমার জনগণ তাদের কার্য জায়গাগুলো যেখানে তারা থাকবেন তাদের কাজের জায়গা থাকার জায়গা সমস্ত জায়গাগুলোকে নিরাপদ করা ওটা বিষয়টি কি আমরা তিনটা পয়েন্টের মধ্যে নিয়ে আসতে পারি এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা স্বরাষ্ট্র বিভাগের মূল কাজ হলো অপরাধ প্রবণতা কমিয়ে আনা দুই অপরাধ প্রবণতা কমিয়ে আনার যত চেষ্টাই করা হোক না কেন সেটা আইনের শাসনের মাধ্যমে তাকোয়া ক্ষোধাবৃতি সৃষ্টির মাধ্যমে এর এরপরেও অপরাধ হবে। অপরাধ হলে দ্বিতীয় কাজ হল অপরাধের মাত্রা অনুযায়ী সেটিকে সুশাসনের মাধ্যমে বিচার করা তৃতীয় নম্বর যেটি গুরুত্বপূর্ণ বিচার করতে গিয়ে অথবা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো রকম জলুম না করা এ তিনটি উপাদান যখন যুক্ত হবে একটি সুন্দর রাষ্ট্র গঠন হবে আমরা ইতিপূর্বে আলোচনা করছি অন্যায়ের স্বীকৃতি জেনা করেছেন পাথর মেরে মেরে ফেলা হবে তার স্বীকৃতি পর্যন্ত তারা দিয়ে গেছে মনজ্ঞ আলোচনা পেশ করতে ছিলেন আমরা সময়ের স্বল্পতা হেতু আমাদের এই আলোচনার পর্বটি এখানে শেষ হয়ে যাচ্ছে শেখ আব্দুর ইউসুফও আরও কিছু বলতে চাচ্ছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রসুল সাল্লি হাসাল্লামের স্বরাষ্ট্র নীতি মূলত কেমন ছিল তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি মাত্র খুটে খুঁটে সব বিষয়ে আপনাদের সামনে বলতে গেলে সময় আমাদের অনুমোদন করবে না আমরা জানি তো এই যে নাবিজির সন্নাটা আমরা পেলাম এখান থেকে স্বরাষ্ট্রনীতির ব্যাপারে এই শূন্যটা বাস্তবায়ন করার জন্য আমাদের রাষ্ট্র শাসকগণ সচেষ্ট হবেন এবং আমরা মনে প্রাণে এটার উপরে একটা দৃঢ় প্রত্যয় বা বিশ্বাস পোষণ করব যে এটাই একটি পরিশীলিত সমাজ বা রাষ্ট্র গঠনের একমাত্র উপাদান যে নবিয়া করিম সাল আলিয়াল্লাম গ্রহণ করেছেন আসুন আমরা এ মর্মে সবাই আমাদের বিশ্বাসকে সুদৃঢ় করি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন সুবাহেকা আশাহদা আস্তক ফিরকাত محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله أنت الرحيم الله يا الله هبني أعطاك يا الله أنت الكريم ومنك العقاء يا أنت العظيم يا فيك الرجل